সাঈদ ইবনু জুবায়র রদিয়াল্লাহ তু আলাহনতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু উমার রদিয়াল্লাহ তাল্লান্ন সঙ্গে ছিলাম তখন বর্ষার অগ্রভাগ তার পায়ের তলদেশে বিদ্ধ হয়েছিল ফলে তার পা রেকাবের সঙ্গে আটকে গিয়েছিল আমি তখন নেমে সেটি টেনে বের করে ফেললাম এটা ঘটেছিল মিনায় এ সংবাদ হাজ্জাজের নিকট পৌঁছলে তিনি তাকে দেখতে আসেন হাজ্জাজ বলল আমি যদি জানতে পারতাম কি আপনাকে আঘাত করেছে তবে তাকে শাস্তি দিতাম তখন ইবনু উমার রদিয়াল্লাহ তাল্লাহনু বললেন তুমি আমাকে আঘাত করেছ সে বলল তা কীভাবে ইবনু উমার রদিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন তুমি সেদিন ঈদের দিন অস্ত্র ধারণ করেছ যেদিন অস্ত্র বহন করা হতো না তুমি অস্ত্রকে হারামের মধ্যে প্রবেশ করিয়েছো। অথচ হারামে কখনো অস্ত্র প্রবেশ করা হয় না